উপহার অনেক কাল আগে থাকত এক গরিব চাষি নাম রন তার মায়ের সাথে এক ছোট্ট কুড়ে ঘরে টাকা ফুরিয়ে আসছে তাই সে ঠিক করলো কাজের জন্যে পাশের বড় গ্রামে যাবে তার মা দুপুরে খাবারের জন্যে তাকে তিন টুকরো রুটি দিল এটা নাও হেঁটে চলল সন্ধে নেমে এলো তখন তার ক্লান্ত লাগছে আর খিদেও পেয়েছে সে বিরাট একটা ওপ গাছ দেখে তার ডালে উঠে বসলো যাতে বন্য জন্তুরা কিছু করতে না পারে কিন্তু হঠাৎ তার সামনে পেছনের ঝিল দেখিয়ে বলল দেখো একটা মানুষ মানুষের তো আমাদের দেখা উচিত নয় কিন্তু নিশ্চয় খুব ভালো মানুষ কারণ ভালো মানুষই আমাদের ছটা সহ্য করতে পারে এত রাতে এই জঙ্গলে তুমি কি করছো আসলে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি পাশের গ্রামে কাজের সন্ধানে কাজের সন্ধানে তোমাকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে মানে তোমার খুবই অভাব এই যে এটা নাও যেখানে তুমি এই ডালটা রাখবে একটা বাড়ি তৈরি হয়ে যাবে আর সেই বাড়িতে থাকবে মানুষের প্রয়োজনে সব জিনিস বিছানা টেবিলে খাবার পকেটে সব কিছু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের এবার এক্ষুনি তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে কারণ আমাদের বেশিক্ষণ মানুষের সাথে কথা বলার নিয়ম নেই অবশ্যই আপনাদের এই উপহারে আমি যে কোনো জায়গায় আরামে থাকতে পারব ধন্যবাদ তাই রন সেখান থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে হেঁটে চলল রাত আরও গভীর হতে হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল রন যেই মাটিতে ডালটা রাখতে যাবে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল কারা যেন কাঁপছে রন সেই দিকে এগিয়ে গেল আর দেখে একটা পরিবার কি হয়েছে আপনাদের আপনারা কেন এভাবে আমরা এত গরিব নতুন বাড়ি বানাবার পয়সা নেই আমাদের ছেলেমেয়েরা না খেয়ে মরে যাবে যে আমার চেয়ে এদের প্রয়োজন বেশি এই যে এইটা নিন আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ আমরা কি করে দেব আপনার এই ঋণ শোধ করব জানি না আমাকে শুধু রাতটা এখানে থাকতে দিন সকাল হলেই আমি এখান থেকে চলে যাব আপনি যত দিন ইচ্ছে এখানে থাকতে পারেন আমাদের সাথে রন পরের দিন সকালে সেই বাড়ি থেকে বেরিয়ে আবার কাজের খোঁজে চলল দিন জঙ্গলের পথে হেঁটে রাতে ভাবল যে বিশ্রাম নেবে এইবার সে পাহাড়ের ধারে একটা ছোট্ট গুহা দেখতে পেল আর ভাবল রাতটা সেখানেই কাটিয়ে দেবে যেই সে ঘুমোতে যাবে হঠাৎ রাতের আকাশে একটা অদ্ভুত আলো দেখতে পেল রাজহাসেরা আবার স্বর্গদূতে পরিণত হয়েছে একজন স্বর্গদূত তাকে দেখতে পেল আমি সেই মায়াবী বাড়ি নিজের কাছে রাখতে পারিনি আর রন আগের রাতে যা যা হয়েছে সব স্বর্গদূতদের বলল তাই যেমন দেখতে পাচ্ছেন আমি আগের মতই পাশের গ্রামে যাচ্ছি না কিন্তু তোমাকে এটা দিতে পারব এটা থালা যা তোমাকে কখনো অভুক্ত রাখবে না তুমি যা খেতে চাইবে তাই এখানে তৈরি হবে আর যত জনের জন্য চাইবে তত জনের জন্য আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি রন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল আর সামনে দেখে জঙ্গলের মাঝখানে একটা কুটির হঠাৎ দেখে একটা বুড়ো লোক মাথায় ঘাসের বোঝা নিয়ে হেঁটে আসছে লোকটা এত বুড়ো আর দুর্বল যে বোঝার ভার সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল রন তাকে সাহায্য করলো। কাকু এই বয়সে এত বোঝা বাবা আপনার ঠিক নয় বরং আমি আপনার সাহায্য করে দিচ্ছি লোকটা রনকে তার কুটিরে নিয়ে গেল সেখানে রন বোঝাটা নামিয়ে রাখল তোমায় অনেক ধন্যবাদ বোঝা তুমি আমাকে এত সাহায্য করলে আ কাকু আপনি এত পরিশ্রম কেন করেন আপনাকে সাহায্য করার কেউ কি নেই নাকি আমি আর আমার স্ত্রী এখানে এখন দেখি তাও পারে না তো কি হবে যে আমাদের মনে হচ্ছে বহুদিন ধরে আপনারা কিছুই খাননি তাই এত দুর্বল আপনারা এটা নিন কাকু আমার চেয়ে এটা আপনার বেশি দরকার আমি এখনো যুবক গায়ে জোর আছে আমি কাজ ঠিক খুঁজে নেব এটা আপনার কাছে রাখুন আমাকে রাত্রা এখানে থাকতে দিন আর পেট ভরে আমাকে খেতে দিন তাই খালাকে বললো তাদের গরম গরম স্যুপ দিতে তরকারি দিতে ফল দিতে আর তিনজন মিলে পেট ভরে খেল পরের দিন সকালে বুড়ি মহিলা তার জন্য আরো কিছু খাবার দিয়ে দিল আর রন আবার জঙ্গলের পথে বেরিয়ে পড়লো সারা দিন কেটে গেল রাতে সে বিরাট একটা গাছের কোটর দেখে সেখানে বিশ্রাম নেবে বলে ঠিক করলো যেই সে শুয়েছে আকাশে আবার সেই আলো দেখতে পেল রাজহাসরা আবার স্বর্গদূতে পরিণত হয়েছে ওই বৃদ্ধ দম্পতির আমার থেকেও বেশি দরকার ছিল তাই আর রন আগের রাতের সেই দম্পতির কথা সব তাদের বলল করতে পারে কিন্তু মনে রেখো এটা আমাদের শেষ উপহার হবে এই জুতোটা নাও যেখানে যেতে চাইবে সেখানে নিমেষে এটা নিয়ে যাবে ও এটা তো খুব কাজের জিনিস তাই বলল যেন সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে অদৃশ্য হয়ে গিয়ে পরের গ্রামে একটা সরাইখানার পাশে পৌঁছে গেল রণ ঠিক করলো রাতটা সেখানেই কাটাবে রাতে যখন খেতে বসেছে তার পাশে আর পথিক এসে বসলো আপনার পাশে কি বসতে পারি ভাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বসুন না আমার নাম জন আপনার নাম কি আর আপনি থেকে এসেছেন আমার নাম রন আর এখানে আমি কাজের খোঁজে এসেছি আর আপনি কি করেন আমি পাঁচ বছর কঠিন পরিশ্রম করেছি বাড়ি থেকে এত দূরে আর এখন বাড়ি যাওয়ার জন্য উতলা আসলে আমি এই খাবার খাওয়ার পরে আবার বেরিয়ে পড়ব আপনি এত রাতে চলে যাবেন আপনি জানেন না বাড়ি ছেড়ে থাকতে কিরকম লাগে আমার ছেলে আমার পথ বসে আছে ঝড় বৃষ্টি না হলে দুদিন আগেই আমি বাড়ি পৌঁছে যেতাম বুঝেছেন তো আমার তো মনে হচ্ছে আজকে রাতেও বৃষ্টি হবে তাতে কিছু আসে যায় না আমাকে বাড়ি যেতেই হবে আমার সঙ্গে আসুন আপনি কেনু। নিমেষের মধ্যে এটা আপনাকে বাড়ি পৌঁছে দেবে আর আমার তো কোথাও যাবার তাই আমার আপনার বেশি দরকার। তাই জন জুতো পরল আর নিমেষে সকালে রন গ্রামে কাজের খোঁজে ঘুরল কিন্তু কাজ জুটল না রাতে সে সরাইখানায় ফিরে এলো। সে নিজের ঘরে গিয়ে ঘুমোতে যাবে এমন সময় আকাশে আবার সেই আলো দেখতে পেল রাজহাসরা আবার স্বর্গদূতে পরিণত হয়েছে তুমি আমাদের পিছু নিয়েছো। না, আমি নিনি। মনে হচ্ছে জুতো তোমাকে এখানে নিয়ে এসেছে তাহলে এখন এই সরাইখানায় কি করছো বলতো নিজের বাড়ি ফিরে যাও আর রোজ কাজের জন্য এখানে চলে আসবে তোমার কাছে জুতো জোড়া আছে তো আ না রন সেই পথিকের কথা তাদের বলল তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই সে ঠিক আছে তুমি চাইলে আমরা উপহারগুলো দিতে যাদের তুমি দিয়েছো তাদের কাছ থেকে ভেবে দেখো যদি তুমি বাড়ি চাও তাহলে তোমাকে আর একদিনও কাজ করতে হবে না আর তুমি তোমার মাকে নিয়ে সুখে থাকতে পারবে আর যদি থালাটা ফেরত নিয়ে নাও তাহলে তুমি আর তোমার মা সেরা সেরা সব খাবার পেট ভরে খেতে পারবে আর কোনদিন কোনো পরিশ্রম করতে হবে না। আর নিলে বাড়ি থেকে কাজের জায়গায় মধ্যে পারবে। তোমার জন্য কোন উপহারটা বলো আমার কোনোটাই চাই না যাদের আমি ওই উপহারগুলো দিয়েছি তাদের প্রয়োজন আমার থেকে বেশি আমার কাছে যা আছে তাই নিয়েই আমি সন্তুষ্ট আমি যুবক শক্তিশালী আর যে কোনো কাজ করতে পারি তুমি এখানে কি করছো এসব কি দেখো এসব কি হয়েছে সোনা আমি কোথায় আমাদের ছোট্ট বাড়ি একটা অট্টালিকা হয়ে গেছে যে কি করে হঠাৎ একটা রাজহাস জানলা দিয়ে উড়ে এসে রনের কোলে একটা ছোট্ট চিঠি ফেলে দিয়ে গেল রন সেটা খুলে পড়ল আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম রন হ্যাঁ তুমি যাদের তোমার উপহার দিয়েছ তাদের প্রয়োজন তোমার চেয়ে বেশি ছিল তাদের প্রয়োজন ছিল ঠিকই কিন্তু তোমার উদারতা ও মমতার জন্য এগুলো তোমার প্রাপ্য ইতি তোমার বন্ধু স্বর্গদূতেরা তাই রন তার মা বাকি জীবনটা সুখে স্বচ্ছন্দে কাটিয়ে দিল কিন্তু কোনো দিন মানুষের প্রতি দয়ালু হতে ভুললো না আশপাশে সবার সঙ্গে তাদের সৌভাগ্য ভাগ করে নিল তারা